বাংলা মানবতা সমাধান দূরের এবং কাছে অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের আহ কামল কোরআনের আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন কোরআন কোরআন সাথী হয়েছি আল্লাহ যেন আল্লাহ যেন কোরআনকে রহমত হিসেবে আমাদের জন্য কবুল করেন আর কোরআনের মাধ্যমে যেন আল্লাহ সু ভাই আমাদেরকে নাজাদ নীব করেন আমিন আমার ভাইরা বোনেরা আমাদের আলোচনা হচ্ছে সুরাত বাস নম্বর ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু ফকৈ ফদ জিমিং কু উমতিম বিশীদিক হাহীদুল كَفَرُوا কফর রসুল অবস্থা কত ভয়াবহ হবে যখন আমি আল্লাহ প্রত্যেক উম্মত থেকে একজন একজন করে সাক্ষী নিয়ে আসবো হে নবী আপনাকে এই উম্মতের জন্য সাক্ষী বানাবো আর সেদিন मिसे जबल कथा हलोदिन आलमीन काोपन करते बर्शक मंडल मैदान भय अवस्था चित्र रबुलर दुनिया शेष हो जाए क्या गाजिर होते मध्य रसुल पाठन नबी पाठ सबधानकारी हिसे का ना का पाठिए কওমের জন্য সাক্ষী বানাবেন যে নবীকে তারা মানলো কি মানলো না আর আমার নবীকে আপনার নবীকে সেদিন এই উম্মতের জন্য সাক্ষী বানানো হবে যত মানুষ আল্লাহর নবী রসুল হওয়ার পরে আল্লাহর নবী নবী হওয়ার পরে এই পৃথিবীতে জন্ম নিয়েছে তারা ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহর নবীর উম্মত আল্লাহর নবীর দুই ধরনের উম্মত আছে এক উম্মতকে আমরা বলি উম্ম আর এক উম্মত আমরা বলি উম্মুল ইজাবাহ উম্মউদ্দাওয়ার মধ্যে সবাই আসে এভরি সিঙ্গল ইন্ডিভিজুয়াল উইল মুসলিম হোক অমুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক ইহুদি হোক শিখ হোক যাই হোক কোন ধর্ম মানুষ অথবা পৃথিবীতে যদি তার না মানুষ হয়ে থাকে তাহলে এই মানব সন্তানের এই আদম সন্তানের আল্লাহ নবীর দাওয়াত পাওয়ার হক আছে রাইট আছে সেজন্য সবাই তারা উম্মার মধ্যে সবাই সামিল সবাই আল্লাহ নবীর এদিক দিয়ে উম্ম কেউ মানে কেউ মানে না আর যারা রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে মানলো মেনে মুসলমান হলো আল্লাহর নবীর কে জানল এবং মানলো ফলো করলো এদের নাম হলো যারা জবাব দিয়েছে আমি তোমাদের সবার কাছে রসুল হয়ে এসেছি আল্লাহন এসে বলেছেন তোমরা লাহা ইহ বলো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে আল্লাহ নবী প্রত্যেককে বলেছে কাউকে ডিসক্রিমিনেট করেন নাই কোনো সময় ধনী হোক গরিব হোক সুখী হোক অসুখী হোক সুস্থ হোক অসুস্থ হোক নারী হোক পুরুষ হোক ছেলে হোক মেয়ে হোক বৃদ্ধ হোক অথবা বয়স কম হোক প্রত্যেককেই নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন আল্লাহর নবীর অবর্তমানে প্রত্যেকটা মানুষের কাছে দায়িত্বটা হলো আমাদের উপরে আল্লাহর ঘোষণা অনুযায়ী বসবাস করে তার প্রত্যেকটা ঘরে দরজায় দরজায় গিয়ে আল্লাহর দিনের আওয়াজ পৌঁছে যাবে গোল পাতার ঘর হোকন্যাশে বড় বিল্ডিং হোকন্যাশে মেসি বট্টালিকা হোকন্যাশের রাজপ্রাসাদ যাই হোক না কেন যেখানে মানুষ থাকে দরজা আছে ঘর আছে প্রত্যেক ঘরে কি হবে টেকনোলজি আসতেছে এখন মোবাইল ফোনের মধ্যে আপনার টেলিভিশন দেখা যায় প্রত্যেকের ব্যক্তিগত টিভি চ্যানেল হয়ে যাবে একসময় এখন যেমন প্রত্যেকের অনেকেরই ব্যক্তিগত ওয়েবসাইট আছে প্রত্যেকেই দেখা যাবে পার্সোনাল টিভি এসে যাবে আপনি যে কোনো জায়গার থেকে লাইভ হতে পারবেন লাইভ স্ট্রিমিং এর মধ্যে দিয়ে আপনি যে কোন জায়গা থেকে আপনি মোবাইল সামনে থেকে আপনি কথা বলতে পারেন লাইভ হয়ে যেতে পারেন কাজে আল্লাহ রব্লা আলমিন প্রত্যেকটা ঘরে ইসলামের দাওয়াতকে পৌঁছাই দিবেন এজন্য এই উম্মতের পক্ষে হোক বিপক্ষে হোক আল্লাহ নবী সাল্লহি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন সাক্ষী বানায় ফেলবেন الله سبحانه وتعالى شهدين شبعيك نياجبين أبوستاب ربها ينوكها بي وأشراقت الأرض بنور ربها وهدع الكتاب وزيء بالنبيين والشهداء وأشراقت الأرض بنور ربها জমিনটা সেদিন উজ্জ্বল হয়ে যাবে আল্লাহ সেদিন নবীদেরকে সব হাজির করা হবে কাতারে কাতারে আর সব যারা সাক্ষীদাতা যারা শহীদ সেদিন সবাই সফান দাঁড়িয়ে যাবে লাইনে লাইনে জাহান্নমকে সামনে নিয়ে আসা হবে আর সেদিন কোনো উপায় থাকবে না কদ্দম তুলি হায়াতি আল্লাহ যেভাবে ধরবেন এইভাবে কেউ ধরতে পারবে না আশা হলো যদি আপনি নবসে মুনা হন তাহলে আশা আছে আল্লাহ বলবেন হে পরিতৃপ্ত আত্মা তুমি তোমার রবের কাছে ফিরে আসো আর রবের জান্নাতের মধ্যে ঢুকে যাও আল্লাহর বান্দা হয়ে যাও সুভানমিনুমি আল্লাহ আল্লাহ তাদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করে দিও রসুল আল্লাহ নবীকে সাক্ষী বানানো হবে আল্লাহ হয়েছে আমি নিয়ে আসব ভাইরা বোনেরা তবে এখনই না খানিক্ষণ বিরতির পরে আপনারা একটু ধৈর্য ধরে বিরতির সময় টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন ইনশাল উইল সি অল অফ ইউ সুন আফটার দ্য ব্রেক ামালকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আশিফ মদানী আর দেখছে বাংলা শ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে আন শিরোনামে कुरान भोजवार जन्ए ज्ञान रखा जरूरी जानते हम देख বাংলায় কোথা থেকে কার মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ব্যবহার করছে সেজন্য ব্যবহার করতে হবে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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আপনার দ্যাক বিরতির পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি আমরা বর্ণনা করছিলাম কেয়ামতের ময়দানে কি ভয়াবহ অবস্থা হবে আল্লাহনবী সাল্লাহ আলহিহ ওয়াসাল্লামী আয়াত খানা যখনই তেলাওয়াত করতেন তখনই তিনি খুব ইমোশনাল হয়ে যেতেন এক বর্ণনা এসেছে এবং কাশির রহমতুল্লাহ আলহি এখানে বর্ণনা করছেন عبد الله عنه قال بن مسعود بن بن قال رسول الله الله عليه وسلم اقرأ الله قال رسول وسلم একদিন বললেন যে আব্দুল কুরান শরীফ انزل কুরান আপনার উপরে নাজিল হয়েছে আপনাকে আমি পড়ে শোনাব এত বড় দুঃসাহস হবে আমি শুনি আমি সুরান আমি যখন আয় হাজির হলাম কোন আয়াত আমি যখন এই আয়াত পর্যন্ত এসে পৌঁছে গেলাম জায়তের অর্থ হলো অবস্থা কি ভয়াবহ হবে যখন আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য সাক্ষী আনবেন আর হে নবী আপনাকে এই উম্মতের জন্য সাক্ষী বানানো হবে আল্লাহ নবী বললেন আবদুল্লাহ না তুমি থেমে যাও আমি আল্লাহ নবীর চোখের দিকে তাকালাম আমি দেখলাম আল্লাহ নবীর চোখ থেকে দরদর করে পানি পড়ছে আলহিম আসাল্লাম উম্মতের দুশ্চিন্তায় উম্মতের বিপক্ষে নবী কিভাবে সাক্ষী হবেন আর আল্লাহ নবী কে সাক্ষী বানানো হবে সেদিন আমাদের মধ্যে কোনো ভাবা আসে না আমাদের মধ্যে কোন ইমোশনাল কাজ করে না আমাদের চোখে আমরা পানি দেখি না আল্লাহ নবী উম্মতের জন্য কত মায়া আল্লাহ নবী চাইবেন সবাই জান্নাতে চলে যাক কেউ জাহান্নামে না যাক সেই কঠিন দিনে যখন সবাই বলবে মধ্যে আদম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত সবাই যেখানে হাজির সবাই বলছে আর এক নবী হলেন ব্যতিক্রম এক্সেপশনাল বলুন শান্তিতে থাকতে পারবেন না নবী তোমাদের যা যার মধ্যে তোমাদের কল্যাণ সেইটাই খালি তিনি চান তোমাদের যেখানে অকল্যাণ হয় এমন কোনো কিছুই নবী চান না আর মোমিনদের উপরে বড়ই মেহেরবান। মেহরবানদের যাতে কল্যাণ হয় সেটাই নবী চান আল্লাহ নবীর জন্য খুবই কষ্ট হয়ে যাবে যদি তার উন্মতের বিপক্ষে সাক্ষী দেওয়া লাগে আল্লাহ নবীকে আমরা যেন কষ্ট না দিই কি মহাদ আল্লাহ নবীর পক্ষে থাকি এই নবী একমাত্র হাওয়াজ কাউসারের পানির মালিক হবেন আল্লাহকে আমি আপনাকে কাউসার দান করেছি আপনি আল্লাহ শুক্রিয়া জানান কোরবানি করার নামাজ পড়েন আমার উম্মতের মতন দেখা যায় নিয়ে আসো আমি পানি খাওয়াবো ফেরেস্তারা রসুল আপনি জানেন না আপনি পৃথিবী থেকে আসার পরে এরা আপনার দিনকে পরিবর্তন করে দিয়েছিল এরা হয়ে গিয়েছিল এরা বেদাহাতি হয়ে গিয়েছিল এরা মুশ্রিক হয়ে গিয়েছিল তারা আপনার দিনকে পরিবর্তন করে দিয়েছিল আল্লাহ তাই নাকি দেখতে পরিবর্তন দূর হয়ে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও তোমাদের কাউসারের পানি হবে না হবে না হবে না আপনি যদি সেদিন পানি না পাই ওই কিয়ামতের ময়দানে আর কোন পানি নাই ওই একমাত্র পানি নবী সাল আলিহি ওয়াসাল্লামের জন্য এটা বড়ই কঠিন সময় হবে কিন্তু কিছু করার থাকবে না আল্লাহ নবীর পায়ে কোড়াল মারলো যারা নিজেরা নিজেদের ভবিষ্যৎ কে নষ্ট করে দিল যারা নিজেরা নিজেদের তারা করে দিল। আল্লাহ নবীর পথ ছেড়ে তারা অন্য মানুষের পথে হাঁটলো আল্লাহ নবীকে না চিনে অন্য মানুষকে চিনলো আল্লাহ নবীর ব্যাপারে লেখা পড়া না করে অন্য ব্যাপারে লেখা পড়া করলো আল্লাহ নবীর সুন্নাতকে কে না মেনে অন্য জিনিসকে যারা ফলো করলো যারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দেয় তাদের ব্যাপারে আল্লাহ নবী কি আর করবেন কিন্তু আল্লাহ নবী বড়ই কষ্ট পাবেন যে আমি যাদেরকে নাজাতের জন্য অহুদের ময়দানে আমার দাঁত এসেছিলাম তাইফের ময়দানে আমার রক্ত ঢেলে দিয়ে এসেছিলাম তাদের সবার নাজাত হলো না আল্লাহ নবীর খুবই দুঃখ পাবেন সেদিন আমার ভাইরা আল্লাহ নবীকে কষ্ট দিয়ে না আল্লাহ নবীকে দুঃখের মধ্যে ফেলেন না যারা নিজেরা নিজেদের মর্যাদা বোঝে না যারা নিজেরা নিজেদের পজিশন তাদেরকে আল্লাহ মর্যাদা দিয়ে লাভ আপনি এত বড় সৌভাগ্যবান এত ভালো আপনি এত খসনসিব আপনার আপনার নবী হলেন সব নবীদের লিডার আপনাকে আর আপনার নবীকে শুধু এই উন্মতের জন্য না সব উম্মতের জন্য আল্লাহ নবী তখন আরো সেই আপনাকে সুপারিশ করার জন্য আল্লাহর মায়া হবে আল্লাহ দয়া হবে মায়া করে আল্লাহ বললেন যা জাসাও আমি আল্লাহ তাই দেব যেই ব্যাপারে তুমি সাফাত করবে সুপারিশ করবে তা আমি কবুল করে নেবো আল্লাহ নবী তখন আমাদের ব্যাপারে সুপারিশ করুন আমরা জানি না আমাদের নসিব আল্লাহ সুপারিশ হবে কিনা আল্লাহর কঠিন ময়দানে যেদিন আমার মা বাবা স্বজন পাড়া প্রতিবেশী কেউ আমার পরিচয় দিবে না ওইদিন আমার নবীর সুপারিশ থেকে তুমি আমাকে মাহরুম করো আল্লাহ এই কঠিন দিন এই কঠিন দিনে আল্লাহর আলমিন যেন আমাদের সহায় হন এই কঠিন দিনে আল্লাহ সুহানো আল্লাহ নবীর মাধ্যমে আমাদের জান্নাতের ব্যবস্থা করেন আল্লাহ ছাড়া তো কেউ সেদিন কে সুপারিশ করতে পারবে যদি আল্লাহ রাজি খুশি না হন মঞ্জল আল্লা কাছে কে সুপারিশ করতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া অনুমতি ছাড়া কেউ পারবে না আলহিমকে আমাদের রোল মডেল বানাই তাহলে আল্লাহর নবী আমাদের পক্ষে এসে বলবেন আল্লাহ এই নারীরা পুরুষরা তারা আমাকে দেখে নাই কিন্তু আমাকে মানত আল্লাহ নবী ইন্ত আগে বললেন আমার বড় শখ হয় আমার ভাইদেরকে দেখতে আল্লাহ রসুল সাহাবিরা বললেন আলাসনা আমরা কি আপনার ভাই না তোমরা হলে আমার সঙ্গী সাথী আমার ভাইয়েরা হলো তারা আল্লাহ যারা আমাকে দেখেনাই কিন্তু আমার উপরে ইমান আনবে যারা তারা আমার ভাই আপনি আল্লাহ রসুলের ভাই আপনি আল্লাহ রসুলের বোন কিন্তু না থাকেন কাফের মুশ্রিকরা দুনিয়াতে আল্লাহ নবী কত কষ্ট দিল আপনি আমিও যদি আল্লাহ নবীকে কেয়ামতের ময়দানে কষ্ট দই এটা ঠিক হবে না আপনি নেক আমল করেন ভালো আমল করেন আল্লা নবীর উপরে থাকেন আল্লা সুন্নতের পা বন্ধ হয়ে যানা নিজেরা বোঝেন এবং তেলাওয়াত করেন তেলাওয়াত করে আল্লাহ নবী যেমন আয়াত পড়ে কানতেন আপনারাও কান্দেন আল্লাহর জন্য যদি কান্নাকাটি করা যায় জীবনটা সার্থক হয়ে যায় আমাকে মাফ করবেন আমার ভাই বোনেরা আপনারা আমাদেরকে সময় দিয়েছেন আমাদের সঙ্গে আপনারা থেকেছেন এই জন্য আপনাদের সবাই অনেক অনেক সুক্রিয়া জানাই ইনশাআল্লাহ আবারও অন্য কোনো এক আয়োজনে এই কোরআনের আয় নাই কোরআনের আঙ্গি নাই আপনাদের সবার সঙ্গে অবশ্যই দেখা হবে আমরা শেষ করার আগে আপনাদের খেদমতে বলতে চাই আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি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 इसलाम प्रकृत अर्थे शांति कायम कर निर्देशना शांसाम अवदान समे शांति प्रतिष्ठाएस बुधवार रत साढ़े आठटाय पुनः सम्प्रचार सकाल सारे